আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাদের ষষ্ঠ ইসলামিক অডিও সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত তাহলে শুরু করা যাক দ্বিতীয় অধ্যায়ন আল্লাহ নিকট সবচেয়ে পছন্দনীয় আমল গ্রন্থের শুরুতে আয়স রাজিউল্লাহ আনহা ও আবু হুরারু রাজিয়াল্লাহ হতে দুইটি হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে নবী সাল্লাহু আলহ সাল্লাম আল্লাহর সবচাইতে পছন্দনীয় কাজের নির্দেশনা দিয়েছেন এগুলো হল এক ওইসব ইবাদত যা অধ্যবসয়ের সাথে একটানা করা হয় যদিও বা তার সংখ্যায় কম হয় এটাই হলো নবী সাল্লাহি সাল্লাম এবং তারপরে তার স্ত্রীগণ ও তার পরিবারগনের আমলের বিবরণ তিনি আমলের বিচ্ছিন্ন থেকে নিষেধ করতেন এই বলে আবদুল্লাহ ইবনে উমার আল আসরাদকে অমুক এবং অমুকের মতো হয়ে যেও না যে রাত সালাত পড়তে থাকে এবং তারপর তা ছেড়ে দেয় রসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদেরকে আরও দুয়ার উত্তর দেওয়া হবে যতদিন কেউ তাড়াহুড়ো করবে না এবং অদর্জনা হয়ে এই বলবে যে আমি দোয়ার পর দোয়া করলাম কিন্তু কোনো উত্তর পাইনি তাই সে হতাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয় আল হাসান বলেন যখন শয়তান দেখে আপনি মহান ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি অনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে অধ্যাবসায়ী তখন সে আপনাকে বিপদগামী করার আপ্রাণ চেষ্টা করবে যদি সে এরপরও আপনাকে অধ্যাবসায়ী পায় তাহলে সে চেষ্টা ছেড়ে দেবে এবং আপনাকে ত্যাগ করবে কিন্তু যদি সে আপনাকে এটা ওঠার মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন করতে দেখে তাহলে সে আপনার ভিতরে আশা খুঁজে পাবে দুই ঐসব আমল যা করা হয় অটলতা ভারসাম্য ও আরামের সাথে যা কষ্টকর পরিণতি ও অযুক্তিক সংগ্রাম বিরোধী আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তা চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না সুরা বাকারা একশো পঁচাশি নাম্বার আয়াত অন্যত্র আল্লাহতাল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না সুরা মাইয়দা আয়াত নাম্বার ছয় আরও একটি জায়গায় আল্লাহ তাল্লাহ বলেন তিনি তোমাদেরকে মনোনীত করেছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেনি সুরা হাজ আটাত্তর নম্বর আয়াত নবী সাল্লু আলহিহাসাল্লাম বলতেন বাস্তবিক বিষয়গুলোকে সহজ করো এবং এগুলোকে কঠিন করে তোলো না তিনি আরও বলেন বাস্তবিক বিষয়গুলোকে সহজ করার জন্য প্রেরণ করা হয়েছে এগুলোকে কঠিন করে তোলার জন্য তোমাদেরকে পাঠানো হয়নি মোসনাদে আহমদে উল্লেখ আছে এপনি আব্বাস সৈদুল্লাহ আনহে বর্ণিত যে রসুল্লাহ সাল আলহালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ধর্ম কি। তিনি উত্তর দিলেন সহজ ও স্বাভাবিক ধর্ম মিহিজান ইবনে আল আদ্রাহতে আহমদে বর্ণিত আছে যে একজন লোককে সালাতরত অবস্থায় দাঁড়ানো দেখে নবী সাল্লু আলাইহ সাল্লাম মসজিদে প্রবেশ করলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি তাকে সত্যবাদী মনে করেন বলা হয় যে আল্লাহর নবী তিনি অমুক এবং অমুক তিনি মদিনার সবচেয়ে উত্তম বাসিন্দা এবং সালাত আদায়কারীদের মধ্যে সবচেয়ে বেশি নিয়মিত তিনি বললেন তাকে শুনতে দিও না পাছে তুমি তাকে ধ্বংস করে দাও এই কথা তিনি দুই তিনবার বললেন তোমরা হলে সেই উম্মত জাতির কাছ থেকে শান্তিকাম্য অন্য বর্ণনায় কথাটি এমনভাবে এসেছে তোমাদের ধর্মের সবচেয়ে সহজ দিকটি হল এর সবচেয়ে ভালো দিক কথাটি অন্য আরেকটি বর্ণনায় এসেছে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা ও তা অতিক্রম চেষ্টা করে তুমি বিষয়টি রপ্ত করতে পারবে না হুমায়াদ ইবনে জওয়াহা এই হাদিসটি উল্লেখ করেন এবং তার বিবরণে সংযোজন করেন এমন আমল করো যা তুমি ধারণ করার সমর্থ রাখো কারণ আল্লাহ তোমায় প্রতিদান দিতে ক্ষান্ত হন না যতক্ষণ না তুমি ক্লান্ত হও এবং ত্যাগ করো এবং তোমার জন্যে রয়েছে সকাল সন্ধ্যা ও রাতের শেষ ভাগ আল্লাহর ইবাদত করার জন্য। আহমদে উল্লেখ আছে বুরাইদা রাজিউল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি শুধুমাত্র রাসুল সালি সাল্লামকে দেখতে গেলাম এবং তার সাথে যোগদান করলাম আমরা আমাদের সামনে একজন লোককে অনেক সালাত করতে দেখলাম এবং তিনি সালাইসাল্লাম বললেন তোমার কি মনে হয় সে জাহির করছে আমি বললাম আল্লাহ ও তার রাসুল সবচেয়ে ভালো জানেন তিনি আমার কাছ থেকে হাত ছাড়িয়ে নিলেন এবং দুই হাত একত্রিত করে তার উপর নিচ করলেন আর বললেন মধ্যম পন্থা অবলম্বন কর কারণ যে কেউ এই ধর্মকে কঠিন করে তুলবে সে তাকে এর মধ্যে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাবে মুর্সাল তথ্য হিসেবে এই হাদেশটি বর্ণনা করা হয়েছে এবং এখানে উল্লেখ করা যে নবীর সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই ব্যক্তি কঠিন পথ বেছে নিয়েছে সহজ পথ নয় তারপর তিনি লোকটির বুকে ধাক্কা দিলেন এবং চলে গেলেন এবং ওই লোককে আর কোনো দিন মসজিদে দেখা যায়নি যারা অনবরত সন্ন্যাসী জীবনযাপন করতে খালিস হয়ে যেতে সারা রাত সালাদ পড়তে প্রতিদিন সিয়াম রাখতে প্রতিরাতে সম্পূর্ণ কোরআন পড়তে যেমন পড়তেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস উসমান ইবনে মঞ্জুন আল মিখদাহ এবং অন্যান্যরা তাদের বিষয়ে নবী সাল্লাই সাল্লাম আপত্তি করেছেন তিনি রসল্লাহ সাল আল্লাম বলেন আমি সিয়াম পালন করি এবং ভঙ্গ করি আমি রাতে সালাত পড়ি এবং ঘুমাই এবং আমি বিয়ে করি যে আমার সুন্নর থেকে সরে যাবে সে আমার অন্তর্ভুক্ত না পরিশেষে তিনি আবদুল্লাহ ইবনে আমরকে প্রতি সাত দিনে একবার কোরআন তিলাওয়ার পরামর্শ দেন এবং একটি বর্ণনায় উল্লেখ আছে তিনি প্রতি তিন দিনে সম্পূর্ণ কুরআন করার পরামর্শ দেন তিনি সলাল্লাহ আলাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তিন দিনের কমে এটি তিলাওয় করবে সে এটি বুঝেনি অবশেষে তিনি সলাল্লাহ আলাহ্লাম সিএম সম্পর্কে তাকে পরামর্শ দিতে গিয়ে দাউদের সিএম নিয়ে বলেন এর থেকে উত্তম আর কোনো সিএম নেই রাতের সালাত সম্পর্কে পরামর্শ দিতে গিয়ে দাউদের সালাতের কথা উল্লেখ করেন উল্লেখ্য যে এখানে দাউদের সিএম হল একদিন বাদে একদিন সিএম রাখা দাউদের রাতের সালাদ হলো অর্ধেক রাত ঘুমানো পরের তিন ভাগের এক ভাগ সালাদ পরা এবং পরের ছয় ভাগের এক ভাগ ঘুমানো